الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذنل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا لد له ولا متين له ولا شبيه له ونشهد أن محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الوجيم الله أخرجكم من بطول أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السماء والأبصار والأفئدة لعلكم تشكرون فقال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسلما فقال الله تعالى فمن زهزها للنار وأدخل الجنة فقد فاز وما لحياة الدنيا إلا متأ الغرور وقال النبي لامين صلى الله عليه وسلم الذي أخرج الإمام بخاري في صحيه وإمام مسلم في صحيه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال النبي لامين صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র মহান রব মহান সৃষ্টিকর্তা পালন মহান রবুল আলমিনের জন্য যে মহান রবুল আলমিন আমাদেরকে আজকে জুমাবার দিন জোমার ক্ষুদাসনার জন্য এবং সরাতাদায়ের জন্য আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বিশেষ করে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুসলধারের বৃষ্টিকে উপেক্ষা করেও যারা আজানের পূর্বেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছেন আমি মনে করি তারা সত্যিই সৌভাগ্যবান মোহানবুল্লাহ আল আমিনের পক্ষ থেকে বিশেষ তৌফিক না হলে পরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টির মধ্যেও আপনারা আসদানের পূর্বে এসে উপস্থিত হতে পারতেন না যেহেতু আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন অতএব আল্লাহ আবুল্লাহ আলমিনের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য দায়িত্ব তাই আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ সলাতাম পেশ করছি আমাদের প্রিয় নবীর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল আলি আসাল্লামের প্রতি আল্লাহ আসলে আলাইহি আল্লাহ আর সম্মানিত মুসল্লি ভাইরা আজকে আমি আপনাদের সামনে একই বিষয়ের দুইটি দিক নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ সে বিষয়টি হচ্ছে অধিকার আর সেই অধিকারের দুটি দিক হচ্ছে আল্লাহ সোহান ওয়াতার অধিকার এবং তার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের অধিকার আমরা আমাদের অধিকার চর্চা করতে গিয়ে অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সবসময় মানুষের অধিকার নিয়েই আলোচনা বেশি করি ইতিপূর্বেও এই মসজিদেই মানুষের অধিকার নিয়ে মানবাধিকার নিয়ে আমি একাধিক হুতবা দিয়েছি বিশেষ করে বর্তমানে প্রায় মসজিদেই অধিকার নিয়ে আলোচনা হচ্ছে এর একটা মৌলিক কারণ হচ্ছে সাম্প্রতিক মিয়ানমার সরকার এবং সেনাবাহিনী কর্তৃক এবং সেদেশের বৌদ্ধ জনগণ কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন এবং নিপীড়নের কারণে মিয়ানমারের রাখাইন বা আরাকানে যে মানবিক বিপর্যয় এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া বিরল সেই জন্য অনেকেই আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলেছি আমিও এর আগে রোহিঙ্গাদের উপরে এখানে একাধিক তুত্বা দিয়েছি আজকে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলব ঠিকই কিন্তু সকল মানুষের অধিকার নিয়ে নয় একজন মানুষের অধিকার নিয়ে তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম এবং তার আগে আর একজনের অধিকার নিয়ে কথা বলব তিনি হচ্ছেন কোন মানুষ কোন সৃষ্টি জীব নন তিনি হচ্ছেন মহান স্রষ্টা মহান রব্বুলা আল আমিন অর্থাৎ আজকের খুববার আমাদের বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহর আলামিনের অধিকার এবং রসুল্লাহ আলিহাসের অধিকার ইনশা আল্লাহ আজিজ আল্লাহ সবান তো অভিজ্ঞ বেড়ে এই বিষয়র উপরে কোরআন এবং সুন্না আলোকে কিছু কথা রাখার চেষ্টা করছি আমাত আমার তফিক মুসলিম ভাইরা আল্লাহর অধিকার কেন জানতে হবে প্রথমেই একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার जतई ज्ञान अर्जन करी ज्ञानगू क्या अर्जन करी हम ज्ञान अर्जन करी विभिन्न उद्देश्य तरह मध्य अधिकार केंद्रिक ज्ञान अर्जन करी अधिकार सठिक भाव देर बाबा आम मेर अधिकार ना जानी आम जोबी अधिकार ना जानी जुदी मुसल्ल अ जानी आम जो हमार आत्मय स्वजर अ जानी आदि हमारे अ जानी আমি যদি আমার শিক্ষক ছাত্র কিংবা অন্যান্য মানুষের অধিকার আমি না জানি তাহলে আমার পক্ষে কি তার অধিকার দেওয়া সম্ভব সম্ভব না কারণ আমি তো জানি না যে তার অধিকার কি আমার ফার্স্ট অফ অল জানতে হবে যে তার অধিকার কি আমার দায়িত্ব কি একজনের যেটা অধিকার অপর পক্ষের জন্য সেটা কি দায়িত্ব একজনের যেটা অধিকার অপর পক্ষের জন্য সেটা কি দায়িত্ব अल्लाह सुबहनता जो अधिकार आलोचन देखो आदि थके मखरूफर दायित्व रेजे अल्लाह सुबहान से अधिकार देवा आर असम सल्लासल्लम जदि को हिसाब तर अनुसारी हिसाब दायित्व रही है तर अधिकारा और सठिक भावे देवा एक ही पितामा আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রাষ্ট্র জনগণ এমনকি সাধারণ জীব জানোয়ার পর্যন্ত তারাও যদি কোনো অধিকার ভোগ করে থাকে ইসলাম যদি দিয়ে থাকে আল্লাহ সালান তারা যদি তাদেরকে সে অধিকার দিয়ে থাকেন তাহলে সে ও প্রত্যর্পণ করা বুঝিয়ে দেয়া এটা আমাদের দায়িত্ব কথা বুঝাতে পেরেছি আশা করি অধিকার কেন দিতে হবে অধিকার দিতে হবে এই জন্যই যেটা আমার দায়িত্ব আমার যদি দায়িত্ব না হতো তাহলে আমি অধিকার না দিলেও চলত আর একজন দায়িত্বশীল ব্যক্তি অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে জবাব দিয়ে সম্মুখীন হবে যে কথা মানন রসুল্লা সাল্লাম সেইল মোহারিন হাদিস এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লুকুম রকুল্লুকুম তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সবাদার কাছে তোমাদেরকে কি করতে হবে জবাব দিয়ে করতে হবে তাহলে বোঝা গেল আমরা সকলেই কম বেশি দায়িত্বশীল কম হোক বেশি হোক দায়িত্বশীল যিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব আর আমার দায়িত্ব কি সমান যিনি প্রধানমন্ত্রী তার দায়িত্ব আমার দায়িত্ব সমান একজন মন্ত্রী এমপি চেয়ারম্যান কিংবা মেম্বার তার দায়িত্ব আর আমার দায়িত্ব কি সমান অবশ্যই সমান নয় যার যতটুকু দায়িত্ব রয়েছে যতটুকু ক্ষমতা রয়েছে কেমতের মাঠে অবশ্যই অবশ্যই তার সে দায়িত্ব সম্পর্কে আল্লাহানুপুঙ্খ ভাবে জবাবদিহি করতে হবে তাই সম্মানিত মুসল্লিক আল্লাহ সবাহ আর কিছু অধিকার রয়েছে আর সেই অধিকারগুলো প্রদান করা আমাদের দায়িত্ব কর্তব্য তাই আমরা জানব যে আল্লাহ সুহায়ন মাতালের অধিকার কি আল্লাহ তালী অধিকার যদি আমরা না জানি তাহলে দিতে পারবো না যেমন মানুষের অধিকার না জানলে মানুষকে অধিকার দেওয়া যায় না ঠিক একইভাবে আল্লাহ সভায় অধিকার না জানলে পরে তাকে সে মর্যাদা দেওয়া যায় না আর আমরা অনেকে ন্যায় বিচার নিয়ে কথা বলি আদল নিয়ে কথা বলি জাস্টিস নিয়ে কথা বলি ন্যায় বিচার আদল জাস্টিস ইনসাফ এই কথাগুলো তখনই প্রযোজ্য হবে তখনই বাস্তবায়ন হবে যখন আমি জানতে পারবো धिकार रेम जोपक्ष किन भाइर अधिकार जी ना जानी ताकि कख न्याय विचार कायम करतेब ना खूब क्लियर कथा न्याय विचार इन्साफ कायम करार दाबी हाँ अन्धिकार जानबार अनुजायी हम तर अटार ता बुझे देव अल्लाह सुबह तला के सृष्टि कर আমাদেরকে অন্য জীব জানারের মতো সৃষ্টি করেননি আল্লাহ সোবাহ আমাদেরকে একটা সুন্দর স্ট্রাকচার দিয়েছেন সুন্দর একটা বড়ি দিয়েছেন আল্লাহ সোহানের মধ্যে বলেছেন কি পত্তি তুন তারপরে আল্লাহ বলছেন আল্লাহ আহসান সর্বোত্তম গঠন সর্বোত্তম কাঠামোতে আল্লাহ সব তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বোত্তম কাঠামো দেখেন না মানুষের শারীরিক কাঠামোর দিকে তাকালে পড়ে আপনার নিজের কাঠামোর দিকেই তাকান তাকানোর তো সময় নেই আমাদের আমরা এত ব্যস্ত দুনিয়াদারি নিয়ে অন্যান্য জিনিস নিয়ে মানুষের দোল ধরা নিয়ে অন্যান্য অনেক কাজে এবং শয়তানের তাবেদারি করতে আমরা এতটাই ব্যস্ত যে আমরা সময় নেওয়া তাহলে আমাকে যে একটা সর্বোত্তম কাঠামো সর্বোত্তম শারীরিক অবয়ব দিয়ে সুন্দর একটা চেহারা দিয়ে সুন্দর একটা গঠন দিয়ে সৃষ্টি করেছেন আমরা এদিকে তাকাবার এবং চিন্তা করবার গবেষণা করবার সময় পাই না তাকান না আপনার হাতের দিকে এই হাতটুকু কে সৃষ্টি করেছেন আমাদেরকে সম্পূর্ণ বডি কে সৃষ্টি করেছেন এই যে শ্বাস প্রশ্বাস দিচ্ছি নাক দিয়ে অক্সিজেন দিচ্ছি নাইট্রোজেন কে দিচ্ছেন এই ব্যবস্থা কে করে দিয়েছেন আল্লাহ সবান আমি বিজ্ঞানের ছাত্র নয় সেই জন্য এগুলো জানি না ভালোভাবে ভুল হয়ে যেতে পারে কিন্তু এই যে শরীরের যত অঙ্গ যা কিছু রয়েছে এই সব কিছুর স্রষ্টাকে আল্লাহ সব তালা অথচ দেখেন আমরা একটু হাতের দিকে তাকালে পড়েই দেখতে পাই যেখানে আল্লাহর অস্তিত্ব বিরাজমান আল্লাহর অস্তিত্ব মানে কি সৃষ্টিকর্তার অস্তিত্ব বিরাজমান মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ স্রষ্টাকে অস্বীকার করছে কিন্তু একটা বারের জন্য তার হাতের দিকে তাকিয়ে তারা দেখছে না যে এই রকমের একটা হাত কোনো মানুষ কোন ল্যাবরেটরি কোন গবেষণা কার্ড তৈরি করতে পারবে কিনা পারবে হাত তো দূরের কথা একটা আঙুল আঙুল তো দূরের কথা এক ফোটা রক্ত কিছু তৈরি করতে পারবে না কোনো মানুষের লক্ষ্যেরা সম্ভব নয় একমাত্র আল্লাহ সব তালা এগুলো তৈরি করেছেন আল্লাহ সওয়া তালা সামান্য এক ফোটা পানি দিয়ে মা ইন্ডেট অন্য আয়াতে রয়েছে মিম্মা ইম্মাহিম এক ফুটা পানি অল্প একটু পানি দিয়ে আল্লাহ সবানা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহাল আমাদেরকে সৃষ্টি করে মায়ের পেটের মধ্যে আমাদেরকে রেখেছেন দীর্ঘদিন মায়ের পেটের মধ্যে আমরা যখন খাবার দরকার ছিল কিনা খাবার দরকার ছিল মায়ের পেটে না খেয়েই বড় হয়ে গেছি খাবার দরকার ছিল মায়ের পেটে খাবার দিয়েছে কে আল্লাহ আকবার। আল্লাহবর একবার চিন্তা করে দেখুন আল্লাহী আল্লাহ কষন করে বলছি কেউ যদি মানুষের সৃষ্টির পরিক্রমা সৃষ্টির বিভিন্ন ধাপ পর্যালোচনা করে একটু গভীর মনোযোগের সাথে দেখে তাহলে ওই ব্যক্তি কোনদিন কোন স্রষ্টাকে আল্লাহ রক আলামিনকে অস্বীকার করতে পারে না সম্ভব না কোন মানুষ এটা পারে না আমি যে গাড়িটায় চলে আসলাম এই ব্রিজটা এখানে তৈরি হয়েছে এই ঘরটা এখানে তৈরি হয়েছে এই সামনে ক্যামেরা রয়েছে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে এগুলোর কি কোন স্রষ্টা আছে কিনা না আমি যদি বলি ক্যামেরাটা মানে বিভিন্ন জায়গা থেকে কলকবজায় এসে অটোমেটিক তৈরি হয়ে গেছে তৈরি হয়ে শোরুমে স্থাপিত হয়েছে সেখান থেকে গিয়ে কর্তৃপক্ষ কিনে নিয়ে আসতে আপনারা কেউ বিশ্বাস করবেন কোনো মানুষ বিশ্বাস করবে। মানুষ বলবে বোকা এর থেকে বোকার হয় নাকি এর থেকে নির্বোধ আর হয় নাকি একটা গাড়ি সামান্য একটা মোবাইল আপনাদের সবার পকেটে মোবাইল আছে এই যে মোবাইলটা সবার কাছে কম বেশি আছে এই মোবাইলটা কোন মানে আবিষ্কারক ছাড়া কোন মানুষ ছাড়া কোন যন্ত্র ছাড়া কিংবা কোন ধরনের আইডিয়া ছাড়া এটা কি তৈরি হয়ে গেছে হ্যাঁ এমনি এমনি কোন সোস্টালাইটার তাহলে একটা মোবাইল যদি সামান্য সামান্য একটা মোবাইল একটা ক্যামেরা একটা ঘর একটা গাড়ি এগুলো যদি একজন স্রষ্টা ছাড়া তৈরি হতে না পারে তাহলে এই যে সুন্দর গড়িটা এই যে সুন্দর অবয়ব এই যে সুন্দর চেহারা এই যে রক্ত এই যে শ্বাস প্রশ্বাসের মানে সিস্টেম এগুলো একজন স্রষ্টা ছাড়া কিভাবে সম্ভব কিভাবে সম্ভব যে নাস্তিক যে স্রষ্টাকে বিশ্বাস করে না তাকেও যদি জিজ্ঞেস করা হয় যে কে তোমাকে সৃষ্টি করেছে অটোমেটিক হয়ে গেছো তুমি तुम मायर पेटे तुम्हें क्या खबर दिए तुम्हें क्या बड़ कर शारीरिक अवयव क्या तैयारी प्राकृतिक भावी है प्रकृति आज के लिए बीज ना लागाना हैटोमेटिक गा हो जा गाचर की, की दरकार नहीं पानी दरकार नहीं सारे दरकार नहींटिक सबकि আল্লাহ মানুব তার এগুলো সব পরিকল্পনা আর সেই পরিকল্পনা মোতাবেক এগুলো সব হচ্ছে তাই সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং মনেরা আজকে স্রষ্টাকে অস্বীকার করা হচ্ছে আজকে স্রষ্টাকে অনেকে অস্বীকার করাকে মডার্নিজম মনে করছে আধুনিকতা মনে করছে তারা মনে করছে যে স্রষ্টাকে অস্বীকার করতে পারলে মনে হয় আমি বড় বুদ্ধিজীবী হয়ে গেলাম বড় জ্ঞানী হয়ে গেলাম ধিক শতধিক ওই মানুষের জন্য যে তার স্রষ্টাকে অস্বীকার করে যে তার অস্বীকার করে তার থেকে নিকৃষ্ট করে মানুষ হতে পারে না কোনো মানুষ এত বিকৃষ্ট হতে পারে না আমরা বলছিলাম মানুষের দেহের দিকে যদি মানুষ তাকায় তাহলে দেখতে পাবে তার একজন স্রষ্টা রয়েছে আপনার এই হাত মানুষ বানিয়েছে কাটা চামচ মানুষ বানিয়েছে কি কাটা চামচ আচ্ছা না কাটা চামচ দিয়ে কি খায় নুডলস খায় অন্যান্য অনেক জিনিস খায় কেন ওটা দিয়ে ধরতে সুবিধা তারপরে মুখে নেন তারপরে খান তো কাটা জামুসের কাটাগুলো কি শক্ত না যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বাঁকা করতে পারেন পারেন যেভাবে শক্ত আছে ওভাবেই থাকে কিন্তু মহানবুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকের সাথে অটোমেটিক দুটা কাটা চামচ দিয়ে দিছে দেখেন না কাটা চামচের মতোই তো লাগে হ্যাঁ দুটা কাটা জামুস দিয়ে দিয়েছেন আমাদের যখন যা দরকার যেভাবে দরকার আপনার আমাদের প্লেট থেকে খাবার নিয়ে দেখেন না স্টাইল দেখেন এভাবে যখন আপনি নেবেন নিয়ে এখানে এখানে এখানে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ কিভাবে স্পোহারা আনলা আল্লাহ কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন আমি খাবারটুকু নিয়ে মুখে দিচ্ছি মুখে দিয়ে শুধুমাত্র থেমেই থাকছি না মুখের ভিতরে আল্লাহ তারা কলক্জা মেশিনারি সেট করে দিয়েছেন কিভাবে সেটাকে গ্রহণ করবেন জিহবা সেটাকে প্রক্রিয়াজাত করবে দাঁত সেটাকে নিয়ে করবে তারপরে আবার ভিতরের দিকে কিভাবে চলে যাবে পেটের ভিতরে যাওয়ার পরে সেটা আবার বর্জ্যে পরিণত হবে তারপর বর্জ্য আবার পর নিষ্কাশন কিভাবে হবে আবার আপনি কিভাবে খাবেন হ্যাঁ একটা সিস্টেম কল্পনা করা যায় কল্পনা আর মানুষের দেহ নিয়ে যারা গবেষণা করে অ্যানাডমি নিয়ে যারা পড়াশোনা করে তারা এগুলো জানে মানুষের শরীরের ভিতরের অবস্থাগুলো গুলো কি কিভাবে রোগ হয় কিভাবে মোহন সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আজকে আমরা ভুলে গেছি সেই স্রোচনা হয় না তার অধিকার নিয়ে কথা হয় না আল্লাহ সুরা আলফা থেকে বেশি সম্ভব আমার এই মুহূর্তে খেয়াল আসছে না আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবানা বলছেন আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন তোমাদের মায়েদের পেট থেকে মায়েদের পেট থেকেই আমরা বের হয়ে এসেছি শুধুমাত্র আদম আলি ইসলাম হচ্ছে ব্যতিক্রম আদম আলি ইসলাম হচ্ছে ব্যতিক্রম এছাড়া অন্য কোনো মানুষ আমরা জানি না যারা মায়ের পেট ছাড়া হয়েছে পিতা ছাড়া হয়েছে ইসলামসালামের দৃষ্টান্ত আছে কিন্তু মায়ের পেট ছাড়া হয়েছে এক আদম আলি ইসলাম এবং হাওয়া আলি ইসলাম আদম হয়েছে এমন দৃষ্টান্ত আমার মনে করছে না জানা নেই তাহলে বোঝা গেল সবাই মায়েদের পেট থেকে হয়েছে আমরা হয়েছি আল্লাহ সেই কথাই বলছেন অল্লাহ আফরাজা কুম নিমত নিম মাহাতি কুম আল্লাহ সব নাও তারা তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করে এনেছেন কে বের করেছেন আল্লাহ যেমন মায়ের পেটের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন ওখানে যতদিন দরকার দিন আল্লাহ সবানমতারা ওখানে খাদ্য সরবরাহ করেছেন ওখানে খাবার সরবরাহ কে করেছেন আল্লাহ ওখানে আপনার আমার জীবন রুফ কে দিয়েছেন আল্লাহ সবানমতলা ফেরস্তা পাঠিয়ে আমার মায়ের পেটে রুফ ফুঁকে দিয়েছেন আমার রুখ দিয়ে দিয়েছেন আল্লাহ তা হাদিসে কুতিসিতে স্পষ্ট করে বলেছেন অনভক্ত বিহীন রুফ আমি তার মধ্যে রুফ ফুঁকে দিয়েছি এভাবে প্রত্যেকের মধ্যে আদমান সালামের প্রসঙ্গে আল্লাহ তালা কথা বলেছেন এবং মানুষ সাধারণ মানুষ যারা তাদের ক্ষেত্রে আল্লাহ তালা ফের পাঠিয়ে রুখ দিয়ে দেন রুখ দিলেন খাবার দাবার মায়ের পেটে থাকল এরপর তো বের করে আনতে হবে দুনিয়ায় তো আসতে হবে দুনিয়ায় আল্লাহ তালা বের করে আনলেন কে বের করে এনেছেন আল্লাহ সবানা যদি বের করে না আনেন কোন মানুষের পক্ষে সম্ভব হ্যাঁ কোনো মানুষের পক্ষে সম্ভব একবার খালি চিন্তা করুন মানুষের জন্ম প্রক্রিয়া মানুষের জন্ম প্রক্রিয়া আমাদের জন্ম প্রক্রিয়া আল্লাহ একবার সোহান আল্লাহ সোহান আল্লাহ আদিম আল্লাহ সোহান ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ সোহান মায়েরদের জন্য সেটা সহজ করে দিয়েছেন যদিও তাদের কষ্ট হয় এবং এই কারণ সহ অন্যান্য বহু কারণে আল্লাহ সোহানা মায়েদের মর্যাদা দিয়েছেন বিভিন্ন হাদিজে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের কাছে সন্তানের বেশ সন্তানের জান্নাজ হাদিস গ্রহণযোগ্য সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ সবান মায়ের পেট থেকে বের করে আনলেন এতটুকুই শেষ ছেড়ে দিয়েছেন বের করে এনেছি আমার দায়িত্ব শেষ আল্লাহ কথা বলেছেন না আল্লাহ বলছেন লাশাই আখন বের করে নিয়ে এসেছি তখন তোমরা কিছুই জানতে না কিছুই বুঝতে না কোনো জ্ঞানই তোমাদের ছিল না তারপরে আমি তোমাদেরকে দিয়েছি কি দিয়েছি আসছাম শ্রবণ শক্তি কান দিয়েছি শ্রবণ শক্তি যাতে করে তোমরা শুনতে পারো আফরা এবং বাসির বাসরা দিয়েছি তোমাদেরকে চক্ষু দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি যাতে তোমরা দেখতে পারো ওল আফা এবং আমি তোমাদেরকে দিয়েছি অন্তকরণ অন্তর মন দিয়েছি হৃদয় দিয়েছি যাতে করে তোমরা অনুধাবন করতে পারো বুঝতে পারো চিন্তা করতে পারো গবেষণা করতে পারো কেন দিয়েছি এগুলো আল্লাহ বলছেন লাহ লা আল্লাহ কমিতা শুরুন যাতে করে তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারো সোহান আল্লাহ আল্লাহ দেখেন না আল্লাহ সুবাহা আমাদের জন্ম প্রক্রিয়া বলে দিয়ে তারপরে বলছেন কেন যাতে করে তোমরা শুক্রিয়া আদায় করতে পারো তাহলে বোঝা গেল তাহলে এর মাধ্যমে বোঝা গেল আল্লাহ সুবাহ তালা আমাদের কাছে তেমন কিছু চান না আল্লাহ তাহলা চান যাতে করে আমরা আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি যাতে করে আল্লাহ আমরা যেন আল্লাহ বানাও তার প্রতি কৃতজ্ঞ হই আমরা যেন কৃতজ্ঞ না হই অকৃতজ্ঞ যেন না হই নেম খারামি যেন না হই আমরা যেন আল্লাহর অকৃতজ্ঞ বান্ধায় পরিণত না হই এই জন্য আল্লাহ এগুলো উল্লেখ করে দিয়েছেন বান্ধা তুমি একটু চিন্তা করো দেখো আমি তোমাকে সৃষ্টি করলাম রিজিক দিলাম এই এত সুন্দর অবয়ব দিলাম সব কিছু করলাম একটু শুধু আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর কিছু রাখবে না আর কিছু তাই না আল্লাহ বলছেন নাকি যে তার জন্য আপনি কিছু পাঠাবেন তার জন্য আল্লাহর কিছু দরকার আছে আমাদের কাছে আমরা তার এবাদত করে তার কি রাজ্য বাড়িয়ে দেব আমরা তার এবাদত করে তার ভান্ডার কিছু সমৃদ্ধ করে দেব আমরা তার সারা জীবনও যদি তার এবাদত করি সারা দুনিয়ার সকল জিন এবং ইনসান যদি সারা ক্ষণ তার এবাদত করে তার শ্রদ্ধা করে তার শুক্রিয় আদায় করে তাহলে আল্লাহ সুবাহ সাহেব লাভ আছে কিনা আল্লাহ কোনো লাভ নেই আল্লাহ কোনো লাভ নেই লাভ কার আমার লাভ হচ্ছে আমার আমি আমার লাভের জন্য আল্লাহর এবাদত করছি আল্লাহর কোনো লাভ নেই আমি তার এবাদত করার মাধ্যমে এটা আমাদের বুঝতে হবে আমরা তো মানুষের লাভের জন্য মানুষের জন্য কাজ করি দুনিয়ার জীবনে মানুষের লাভের জন্য মানুষের জন্য কাজ করি অফিসে চাকরি করি বসের লাভের জন্য ঠিক না ব্যবসায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করি আমার মানিকের লাভের জন্য ক্ষেত খামারে কাজ করি আমার পেটের দায়ের জন্য কিংবা আমার লাভের জন্য দুনিয়ার জীবনে আমরা সবাই কাজ করি আমার মালিক কিংবা বস কিংবা আমার উর্ধতন কর্মকর্তা যিনি রয়েছেন অথবা অন্তত পক্ষে আমার নিজের লাভের জন্য কিন্তু আল্লাহ সুবাহ যে মোহানবুল্লা আলমিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এত কিছু দিয়েছেন যত নিয়ামত কে দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদের রিজিক দিয়েছেন কে আমাদের জীবন দিয়েছেন তো আল্লাহ সবানমাতা রিজিক দিয়েছেন আমাদের পালন কর্তা লালন কর্তা আমাদের রোগ হলে পরে মুক্তিদাতা রোগ থেকে আরোগ্য দাদা কে আল্লাহ সব সব কিছু আল্লাহ দিচ্ছেন কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ যে সেই আল্লাহ প্রতি আমরা কৃতজ্ঞতা আদায় করছি না দুনিয়ার জীবনে আমরা যে অফিসে চাকরি করি আমরা যে যেসব প্রতিষ্ঠানে কোম্পানিতে চাকরি করি বা কারো আন্ডারে চাকরি করি ওই দাতা কিংবা ওই অফিসের যিনি মালিক বা বস তার কাছে আমি এই প্রতিজ্ঞাবদ্ধ আমি এই প্রতিজ্ঞায় আবদ্ধ ওয়াদাবদ্ধ যে আমি আপনার এই কাজ করে দেব এর বিনিময়ে আপনি আমাকে মাস শেষে এত টাকা বেতন দিবেন তাই কিনা হ্যাঁ এটাই তো নিয়ম এটাই আমরা করি এই দুনিয়ার জীবনে সেই কোম্পানি কিংবা সেই অফিসে আমি মালিকের সাথে যে ওয়াদাবদ্ধ যে শর্তে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আমি যদি সেই ওয়াদা সঠিকভাবে পালন না করি অর্থাৎ আমি যদি তার আদেশ মোতাবেক কাজ না করি তার নিষেধ মেনে না চলি মাস শেষে কি কর্মচারী চাকরি করে না যা করে যখন ইচ্ছা তখন অফিসে যায় অফিসে গিয়া মানে কাজ করে না যা ইচ্ছা করে ব্যক্তিগত কাজ করে ওই কর্মচারীকে কি অফিসে রাখবে বেতন দিবে বোনাস তো অনেক পরের কথা আল্লাহ সোহানা আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন প্রতিনিয়ত আমাদেরকে রিজিক দেন এবং সব নিয়ামতের ব্যবস্থা আল্লাহ আল্লাহ তালা করে দিয়েছেন অথচ আল্লাহ তালা যে আদেশগুলো করেছেন যে নিষেধ গুলো আমাদেরকে করেছেন আমরা কি মানি আমরা কি মানে যথাযথভাবে মানি মানি আল্লাহ তালা বলেছেন পাশাত সালারলাই করার জন্য তার প্রতি ইমান আনার জন্য মানুষ সবাই ইমান আনে নাই যারাও ইমান আনছে তাদের মধ্যে আবার একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহ সাথে শরিক করে ভাবখানে এমন যে যার অফিসে চাকরি করেন সে অফিসের মালিকেরও কাজ করেন আবার অফিস টাইমে আবার আর মালিকের কাজ করেন তাহলে যে মালিকের আন্ডারে আপনার নিয়োগ সেই মালিক কি খুশি হবে না বেজার হবে চাকরি তো থাকবে না খুশি হওয়া তো অনেক পরের কথা অথচ দেখেন আল্লাহ সব আনার প্রতি মানুষ ইমান এনেছে আনার পরে আবার সিরিপ করে আনার পরে আবার সিরিক করে বিভিন্নভাবে সিরিপ করে মাজার দরবারে যায় তাদের কাছে গিয়ে চায় কবরের কাছে গিয়ে ব্যক্তির কাছে চায় কিনা। আমাদের মাজারগুলো আমাদের দেশের মাজারগুলো এত সরগরম কেন সেখানে দান ডানা করে ভাবখানা এমন যে তার খুব দরকার ওই পিছন যে লোকটা সাহিত্য আছে তার মনে খুব দরকার যাদের নামে মাজার হয় তারা তো অনেক ভালো মানুষ ছিল বলে আমরা শুনি তারতে তো এত বেশি দরকার নাই তার যখন জীবিত থাকা অবস্থায় দরকার ছিল তখন তো দিতে পারেন নাই আপনি বাজারে গিয়ে লাখ লাখ টাকা কুড়ি কোটি টাকা ব্যয় করতেছেন হাজার হাজার টাকা দিচ্ছেন যে মানুষটা মরে গেছে এই টাকা দিয়ে তার কোনো লাভ হবে না অথচ যে মানুষটা রাস্তার ধারে পড়ে আছে না খেয়ে পড়ে আছে মানুষ জীবিত মানুষ সেই জীবিত মানুষটার জন্য আপনি দশটা টাকা খরচ করতে পারেন না অথচ ওই মরা দরগায় গিয়ে মরা কবরে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি দিয়ে আসতেছেন যা কিছু দান এবাদত দানোয়া এগুলো এবাদত এর যা কিছু আল্লাহ সব তালার একমাত্র আল্লাহ তালার পাওয়ার কথা এইগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সামান্য পরিমাণ বরাদ্দ করা হয় সেটাই কি হয়ে যাবে সির্ক হয়ে যাবে আমরা ইমানোনার পরেও করছি अल्लाह सुबहनवा तला के आदेश दिए पाचक्त सलाद आदायर जो हम आल्ला न्यामत भोग कर आल्ला न्यामत भोग कर आल्लावास्दी खाई ठीक मत पेट भरे खाई पाल गला खाई कंतु ताचक्त सलादात ता आदाय ठीक मतो करी ना तो आल्ला की कृतज्ञ हलम ना कि अकृतज्ञ हलमज्ञ हलम आल्ला सुबहनवाला आदेश दिए जकत आदायर जो বছরে আড়াই পার্সেন্ট আপনার যা টাকা পয়সা আছে যদি ব্যাংকে আপনার মানে দশ লাখ টাকা থাকে তাহলে আড়াই টাকা হিসাবে শতকরা আড়াই টাকা হিসাবে এক বছর পরে আপনি জাকাত আদায় করে দিবেন সুরা মা ইদার সুরা তাওবার ষাট নম্বর আয়াতে যে আটটি খাত উল্লেখ রয়েছে আটটি খাতে আল্লাহ সুবান তারা আদেশ দিয়েছেন আত জাকা তোমরা জাকাত প্রদান করো বহু জায়গায় আল্লাহ তারা বলেছেন এটা কি ফরজ না নফল ফরজ আমরা অনেকের সম্পদ আছে জাকাত দেওয়ার মানে দায়িত্ব আছে আমাদের উপরে আমরা জাকাত দিচ্ছি না এর মাধ্যমে কি আল্লাহর কৃতজ্ঞতা করছি না কি অকৃতজ্ঞ হচ্ছি অকৃতজ্ঞ হচ্ছি আল্লাহ সব তারা একমাস শিয়াম পালন করেছেন. আমরা অনেকে শিয়াম পালন করি অনেকে বিভিন্ন ওজন আপত্তি বিভিন্ন কারণে করি না এটা কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে অনেকে হজ করার তৌফিক দিয়েছেন অনেককে হজ করার সামর্থ্য দিয়েছেন আমরা হজ করছি না এই কয়েকদিন যাক না আরো একটু পরে করি দাড়ি চলতে পাকুন এখনো মানে সংসারের অনেক কাজ বাকি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ফরজ কাজ থাকলে আপনি করবেন কিন্তু হজ যখন ফরজ সাব্যস্ত হয়ে যাবে তারপরে আর দেরি করা উচিত নয় আপনি তো জানেন না যে আপনার কখন মৃত্যু চলে আসবে কিসের জন্য দেরি করছেন কোন সার্টিফিকেট কি আছে আপনার কাছে যে বয়স যখন সাইট হবে তখন আমি বেঁচে থাকবেন কোন নিশ্চয়তা নাই এজন্য যার উপরে যখন হজ ফরজ সাথে করে ফেলবেন এটা আল্লাহর অধিকার এটা কার অধিকার আল্লাহ সুবাহ অধিকার এই যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি হচ্ছে আল্লাহ তালার প্রধান অধিকার আর এই প্রধান অধিকার গুলোর বাইরেও বিশেষ কিছু অধিকার রয়েছে আপনি গরিবদের খাওয়াবেন এটা কার অধিকার আল্লা অধিকার কারণ ওই বান্দাটা ওই সৃষ্টি কার আল্লাহ সুবাহ সৃষ্টির সেবা যখন আপনি করবেন মূলত কার সেবা করছেন আল্লাহ সুবাহ হাদিসে কুদ্সিদে বিখ্যাত ঘটনা আপনারা জানেন যে কে মাঠে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তোমার কাছে আমি গেছিলাম ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই মানুষ বলবে আল্লাহ তুমি গেছো আমার কাছে খাবারের জন্য আমি খাবার দেয় নাই। এটা কিভাবে সম্ভব কখনোই না হ্যাঁ বান্দা আমি গিয়েছিলাম আমি গিয়েছি তোমার কাছে কিন্তু আমার স্বরূপে যায়নি আমার এক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাওনি ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছো ওই বান্দাকে যদি তুমি খাবার দিতে তাহলে প্রকাররে তুমি আমাকেই খাবার দিতে সোহানদি বান্দা অসুস্থ আপনি দেখতে গেলে আল্লাহ সোহানার সৃষ্টি হিসাবে যখন দেখছেন তখন আল্লাহ তালার প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করছেন এগুলো সবই আল্লাহ সোহান তালার অধিকার এগুলো আল্লাহ তালের অধিকার একটা জিনিস ভালো করে মনে রাখবেন আল্লাহ তালার অধিকার যে ব্যক্তি দিতে পারে না সে কোনো মানুষের অধিকার সঠিকভাবে দিতে পারবে না আবার মনে রাখবেন যে ব্যক্তি তার স্রষ্টার অধিকার দিতে পারে না সে ব্যক্তি কোন সৃষ্টির অধিকার সঠিকভাবে দিতে পারবে না দেখেন আজকের সমাজে মানুষ মানুষের কাছে অধিকার বঞ্চিত হচ্ছে মানুষ মানুষের কাছ থেকে অধিকার বঞ্চিত হচ্ছে এর একটা মৌলিক কারণ হচ্ছে মানুষ তার স্রষ্টাকে চেনে না এবং মানুষ তার স্রষ্টার অধিকার সঠিকভাবে দেয় না একজন সত্যিকার অর্থে যিনি আল্লাহ সোহানাকে চেনেন আল্লাহ সোহানাকে জানেন এবং আল্লাহ তালার অধিকার সঠিকভাবে দেন সে ব্যক্তি মানুষের অধিকারের ব্যাপারে কখনো ডাকলতি করতে পারেন না সেই জন্য সবার আগে আমাদেরকে আল্লাহ সোহান তালার অধিকার সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাহ সোহান অধিকার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা আল্লাহ অধিকার দিতে পারবো না এই জন্য প্রখ্যাত বিভিন্ন আলেম তারা আল্লাহর অধিকার নিয়ে কথা বলেছেন কোরআন এবং সুন্না আল্লাহর অধিকার নিয়ে অনেক কথা রয়েছে বিশেষ করে একটা রেফারেন্স আপনাদের সামনে উল্লেখ করছি সতেরোশো শতকের বিখ্যাত আরব আলে আব্দুল রাহিমা উল্লাহ তিনি একটি ছোট্ট পুস্তিকা লিখেছেন তার নাম হচ্ছে সায়াসুল উসুল তিনটি মূলনীতি আপনারা অনেকে পড়ে থাকবেন ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন তিনটি মূলনীতি ছোট্ট বই এর ব্যাখ্যা হয়েছে অসংখ্য ব্যাখ্যা হয়েছে অনেক আলম লিখেছেন বাংলায় ওয়ের ব্যাখ্যা সহ অনুবাদ হয়েছে আপনারা পরে দেখবেন তিনটি মূলনীতি এর মধ্যে এক নম্বর মূলনীতি হচ্ছে মা আরিফতুল্লাহ আল্লাহ সব তেম্বর হচ্ছে মোহাম্মদাসলামকে চেনা তৃতীয় মূলনীতি হচ্ছে ইসলামকে চেনা এবং জানা অর্থাৎ এক নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ তালাকে চেনা জানা এক নম্বর মূলনীতি এই জন্যই যে ব্যক্তি আল্লাহকে চেনে না জানে না তার অধিকার দিতে পারে না সে পরবর্তী অধিকারগুলো কাউকে দিতে পারবে না সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে চিনবে না জানবে না সে কোন মানুষের অধিকার দিতে পারবে না সে তার পিতা পিতামাতার অধিকার দিতে পারবে না সে তার প্রতিবেশীর অধিকার দিতে পারবে না সে তার আত্মীয় স্বজনের অধিকার দিতে পারবে না তার মাধ্যমে তার সন্তানও তার অধিকার খুঁজে পাবে না সেই জন্য ও সিমেন আমি আমাকে সহ আপনাদের কোনো করছি আসুন আমরা আল্লাহর অধিকারগুলো জানি আল্লাহর অধিকারগুলো জানি তারপরে আল্লাহর অধিকারগুলো আমরা দেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ অধিকার জানা ছাড়া তাকে সে অধিকার দেওয়া সম্ভব না আর যদি আমরা অধিকার সঠিকভাবে দিয়ে ফেলতে পারি তাহলে আল্লাহতালা ঘোষণা দিয়ে রেখেছেন আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন সে কথাই আল্লাহ তালা বলছেন আমাদের মাঠে যে ব্যক্তিকে জাহান্ন থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি হচ্ছে সফলকাম সফল দুনিয়া অমাল হায়াত হরুর আর এই দুনিয়ার জীবন হচ্ছে একটা মানে বিভ্রান্তিকর এবং মানে কি বলে এটাকে মাথাউল হরুর এমন উপভোগ্য সামগ্রী যার মাধ্যমে মানুষ বিভ্রান্তিতে নিমজ্জিত হয় এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা অনেক আল্লাহ তালার অধিকারকে ভুলে গিয়েছি আল্লাহ তালাকে ভুলে গেছি আমি আমাকে সব আপনাদেরকে নসিহাত করছি আসুন আমরা আবারও আল্লাহ তালাকে চেনার এবং জানার চেষ্টা করি এবং তার অধিকারগুলো সঠিকভাবে জেনে বুঝে তার অধিকারগুলো দেওয়ার চেষ্টা করি দুনিয়ার জীবনে আপনার প্রতি আমি যদি কিছু অনুগ্রহ করি কিংবা আমার প্রতি আপনি যদি কোনো অনুগ্রহ করেন আপনার প্রতি কেউ যদি কোনো অনুগ্রহ করে তার প্রতি আপনি কি কখনো নেমখারানি করেন সাধারণত মানুষ করে না করে নাকি একটু সমীহবোধ করে যে আপনার উপকার করেছে তার মুখের উপরে কিন্তু আপনি তার অকৃতজ্ঞ হতে পারবেন না হয়তো পিছনে পিছনে হয় মানুষ মানুষ তো অকৃতজ্ঞ হয় কিন্তু মুখের উপরে সামনাসামনি হতে পারবেন না সাধারণত মানুষ কৃতজ্ঞ থাকে লোকটা আমাকে এত কিছু দিয়েছে এত হেল্প করেছে আমি কিভাবে তার বিরোধিতা করি এটা মানুষের বিবেক বাধা দেয় মানুষ আপনাকে কতটুকু উপকার করেছে কতটুকু দুই চার লাখ টাকা দিয়েছে। আপনাকে এক যা চাকরি দিয়েছে আপনার একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছে এইগুলো মানুষ করতে পারে না একটু ডাক্তারি ব্যবস্থা করে দিয়েছে আর কি আর কি করবে মানুষ মানুষের আর কি ক্ষমতা আছে এই সামান্য উপকার করে মানুষ যদি এত কিছু চায় মানুষের প্রতি যদি আমি এত কৃতজ্ঞ হই তাহলে যে মহানবুল্লাহ আলমিন আমাকে সৃষ্টি করেছেন জিত দিয়েছেন জীবন দিয়েছেন যার হাতে আমার দুনিয়া এবং আখ রাত সেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি আমাদের কতটুকু কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের ভেবে দেখা উচিত আল্লাহ আব্লাহ আলমিন আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞ হওয়ার তহফিজ্ঞান কোনো না আমিন সম্মানিত মুসলিয়ান একরাম সময় অনেক নিয়ে ফেলেছি রাসুলের অধিকার নিয়ে কথা বলার সময় কম তারপরেও আমি পাঁচ মিনিটে রাসুলের অধিকার সম্পর্কে বলার চেষ্টা করব। করবো রাসুল সাল্লাহ আলিমাসাল্লাম হচ্ছেন আল্লাহ তাল সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কোন সন্দেহ আছে কোন সন্দেহ সবচেয়ে সম্মানিত আল্লাহ আব্লাহ আলামী সবচেয়ে কাছের মানুষ একটা তো বললাম আল্লাহর অধিকার তিনি স্রষ্টা হিসাবে আর যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মধ্যে সবচেয়ে আয়াত আল্লাহ তালা বলেছেন যেখানে আল্লাহ সুবান বলছেন যে অমার সাল্লাহ নিশ্চয়ই হে রাসুল আমি আপনাকে পাঠিয়েছি প্রেরণ করেছি সাক্ষ্য হিসাবে সাহেজ অমুবাসির আহ্বানাদি র এবং মুবাশ্বির হিসাবে সুসংবাদদাতা আহ্বানাদি র এবং সতর্ককারী হিসাবে কেন মিনু বিল্লাহী ওর অসুলে যাতে করে মানুষ আল্লাহ এবং তার আসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে ও আর এবং मारति तुम्हें मैं सहा अक्न तुम्हें सम्मान आल्लासूल सलम्बर अधिकार स्थापन दिल नम्बर अधिकार की तरह विश्वास स्थापन कराता मेनेब विश्व स्थापन करब ये आल्लास्ल एक नम्बर अधिकार दो नम्बर अधिकार हेरा सहाय कर सम्मान कर কিভাবে সাহায্য করবো সম্মান করব তার জীবিত থাকা অবস্থায় তাকে সাহায্য করা মানে শারীরিকভাবে সাহায্য করা বোঝাত তাকে শারীরিকভাবে সাহায্য করা বোঝাত এবং সম্মান করা মানে জীবিত থাকতে তার সম্মান করা মানে হচ্ছে তার সুন্নাকে সম্মান করা তার আদর্শকে সম্মান করা আর তিনি যখন কথা বলতেন চুপ করে শোনা তার আওয়াজের উপরে আওয়াজ না করা নিচু তার সামনে কথা বলা তার আদেশ যথাযথভাবে পালন করা তার নিষেধ থেকে বিরত থাকা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা এগুলো হচ্ছে রাসুল সাল্লি আসাল্লামের অধিকার রাসুলের অধিকারগুলো জীবিত থাকা অবস্থায় যেমন ছিল আল্লাহ রসুল ইন্তকার করার পরে এই অধিকারগুলো কি বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে না এখনো আল্লাহ রসুলের কবর জিয়ালত করতে যারা মদিনায় যান কবর জেয়ারত করতে যাওয়ার অবশ্য ইসলামী সজার বিধান নাই কেউ যদি মসজিদে নাবিতে সরাতদায়ের জন্য যান তাহলে পরে রসুলের কবর জিয়ারত করেন রাসুলের কবর মসজিদে নওয়বির মধ্যেই আল্লাহ রসুলের কবর যখন জিয়ারত করবেন তখন দেখবেন ওখানে স্পষ্ট করে উপরে আল্লাহ রবা আলামিনের আন আয়াত লেখা আছে তোমরা তোমাদের গলার স্বরকে তোমাদের নবীর স্বরের উঁচু করো না মানে ওখানে জোরে জোরে কথা বলা নিষেধ এখনো রাসুল সাল্লু কবরের কাছে গিয়ে জোরে জোরে কথা বলা যায় এখানে বসে আপনি চিল্লাচিল্লি করেন সেটা ভিন্ন কথা কিন্তু ওখানে গিয়ে চিল্লাচিল্লি করার কোন সুযোগ নাই জোরে আওয়াজ করে কথা বলা যাবে না এটা তো ওখানের জন্য খাস কিন্তু সারা দুনিয়ার মানুষের জন্য আম ব্যাপক যে অধিকার সেটা হচ্ছে রাসুলকে এক নম্বরে মেনে নেওয়া আমরা সবাই কম বেশি রাসুলকে মেনে নিয়েছি যে তিনি আমাদের রাসুল আর অধিকার তার তিনি যা দিয়ে গেছেন সেই শরীয়তকে গ্রহণ করা যে কথা আল্লাহ তুরা হাসরে অমায়তা রসুল তোমাদেরকে যা প্রদান করেছেন যা দিয়েছেন তা তোমরা গ্রহণ তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করো বিরত থাকো এটা আল্লাহ রসুলের অধিকার আল্লাহ রসুলের অধিকার কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা রাসুলের নামে চুমু খাই রাসুলের নামে চুমু খাই কিনা দেখবেন কিছু বেদাতিরা আছে না রাসুলের নাম শুনলেই খালি চুমু খাই আর এ চোখ কোছে দেখছেন কিনা কখনো হ্যাঁ ওই যে একামত বা আদানের কিংবা যখন রাসুলের নাম আসে তখন চুমু খাই আর চুমু খাই এরকম চোখ মছে আছে কিনা এরকম হ্যাঁ আছে এইটা কি রাসুলের অধিকার এই যে রাসুলের অধিকার দাসুলের অধিকার কিভাবে দেবেন অধিকার সেভাবে দেবেন যেভাবে সাহাবাগন দিয়েছেন সাহাবাগণের থেকে বেশি অধিকার দিতে পারবেন আপনি পারবেন না তাহলে রাসুল সালকে তার সাহাবগন যেভাবে সম্মান করেছেন যেভাবে তার অধিকার দিয়েছেন আপনার আমিও আপনাকে এবং আমাকেও উচিত আল্লাহর রসুলকে অধিকার দেওয়ার ক্ষেত্রে সম্মান করার ক্ষেত্রে একরামের পথ এবং পদ্ধতিকে অনুসরণ করা রাসুলের নাম শোনার পরে কোনদিন তো কোন সাহাবা নট এ সিঙ্গেল ওয়ান কোন একজন সাহাবি কোন একজন স্বাবি রের নাম শোনার পরে শোখে এরকমের আঙুন দিয়েছে চুমা খাইছে এরকম কোন দৃষ্টান্ত করোনা দিচ্ছে কোথাও আছে নাকি কোথাও নাই মানুষ বানিয়ে নিয়েছে রাসুলের নামে বাড়াবাড়ি করছে রাসুলকে সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে এজন্য জন্য সালেহিন তাদের কিতাবে রাসুলের অধিকার নিয়ে যখন আলোচনা করেছেন তখন তারা বলছেন جو تعظیمه بغیر غلوف ولا تقصير بغیر غلوف و تقصير কোন ধরনের बराबरी এবং কোন ধরনের কোнти ছড়াচড়ির ছড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে মানুষ নবীদের নিয়ে সালাবদের নিয়ে সম্মানিত মানুষদের নিয়ে बराबरी করত نوح علیہ السلامের মধ্যে মানুষকে নিয়ে बराबरी করার কারণে নেককার মানুষদের নিয়ে बराबरी করে তাদের মধ্যে শির্কের জন্ম হয়েছিল রসমসাল আলাইবাস্লামের যুগেও মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা হতো যারা মক্কার কোরাইশদের এবং মক্কার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ছিল লাত, উজ্জা মানাত এগুলো কি মানুষ না এগুলো তো মানুষ ছিল এই মানুষেরই পূজা তারা করতে তারা সম্মান দেখাতো এর মাধ্যমে তাদেরকে কি করত সম্মান দেখাতো আজকেও আমরা দেখতে পাই বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও সম্মানিত মানুষদের মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে আমি খুব সচেতনতার সাথেই বলছি একজন মুসলিম সম্মানিত মানুষকে সম্মান দেবে একজন মৃত মানুষকে সম্মান দেবে কিন্তু সে সম্মান হতে হবে রাসুলের দেখানো তরিকায় রাসুলের দেখানো তরিকা বাদ দিয়ে কোন মৃত মানুষকে সম্মানিত করা কোনো মুসলমানের কাজ নয় আর সত্যিকার অর্থে বলতে কি এর মাধ্যমে মানুষের সম্মানও হয় না এর মাধ্যমে মানুষের সম্মানও হয় না আপনি শহীদদের জন্য সম্মান দেখাবেন কিভাবে বলেন তো মুক্তিযুদ্ধের শহীদ আমাদের ভাষা শহীদ অন্যান্য যেখানেই মাজলুম হয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সম্মান দেখাবো কিভাবে তাদের মূর্তি বানিয়ে তাদের প্রতিচ্ছবি বানিয়ে ঘরে ঝুলিয়ে রেখে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখে মূর্তি বানিয়ে স্তম্ভ বানিয়ে তারপরে আমাদের উচিত তাদের সম্মান করার জন্য তাদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা মানুষ যখন মারা যায় তখন তো তিনটে আমল ছাড়া সব আমলের পথ বন্ধ হয়ে যায় হাদিস্থ সহি মুসলিমের দীক্ষাত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমরা দোয়া করব। তাদের পক্ষ থেকে ধান সজাগা করবো কিন্তু এই মানে আবক্ষ মূর্তি বা মূর্তি বানিয়ে কিংবা স্ট্রাকচার স্কাল্পচার এবং ভাস্কর্য বানিয়ে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি এটা কোন মুসলমানের সংস্কৃতি নয় সম্মানিত আসু বলছিলাম আসুল সালামকে সম্মানের ক্ষেত্রেও আমরা বাড়াবাড়ি করতে পারি এই আশঙ্কায় নিষেধ করে দিয়ে গেছেন নিষেধ করে দিয়ে গেছেন তিনি বলেছেন মারিয়াম তোমরা আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না যেভাবে বাড়াবাড়ি করেছে ঈসা আলহালামকে নিয়ে খ্রিস্টানরা খ্রিস্টানরা ঈসা আলাহ সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা এই একজন মানুষকে একজন নবীকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে নজ্লা বানায়নি বারাবাড়ি করতে করতে ওখানে নিয়ে গেছে তোমরা এভাবে আমাকে নিয়ে বারাবাড়ি করো না ইন্নামায় আব্দু হুয়া রসুল নিশ্চয় আমি একজন আল্লাহর বান্দা এবং তার রাসুল আল্লাহ তার বান্দা হিসেবেই। মানে রাসুল আল্লাহর বান্দা হিসাবেই পরিচয় দিতে নিজেকে স্বাচ্ছন্দ্য করতেন এবং তিনি রাসুলও তিনি নবিও কিন্তু আমরা তাকে বাড়াবাড়ি করে অনেক অনেক বাড়াবাড়ি করে ফেলছি সম্মানিত উপস্থিতি রাসুলের অধিকার সেটা নয় আসুলের অধিকার হচ্ছে তিনি যে শরীয়ত দিয়ে গিয়েছেন সেই শরীয়তকে সানন্দে গ্রহণ করা শরীয়ত কি শুধুমাত্র সালাত রাসুলের পদ্ধতি আদায় করতে হবে তাই জাকাত রাসুলের পদ্ধতি দিতে হবে সিয়াম রাসুলের দেওয়া পদ্ধতিতে আদায় করতে হবে তাই না রাসুল কোন আংশিক শরীয়ত দিয়ে যাননি রাসুল একটি পূর্ণাঙ্গ শরিয়ত দিয়ে গিয়েছেন যে শরীয়ত হচ্ছে মানুষের জীবনের সম্পূর্ণ দিককে কেন্দ্র করে মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় রাসুল সাল আলহাসালামের শরিয়ত রয়েছে আছে কি নাই তাহলে একজন মুসলমান যদি বিশ্বাস করে যে নামাজ রাসুলের দেখানো পদ্ধতি মোতাবেক করবো জাকাত টাই দেব সিয়াবো রাসুলের মতো করে রাখব কিন্তু হজটা আমার মতো করে আমি করব চলবে হাদিস্ত সাহি রসুল বলছেন খুদু মাননি মানে আসি কাকু তোমরা আমার কাছ থেকে হজের পদ্ধতিগুলো জেনে নাও হজের পদ্ধতিগুলো দেখে নাও কারণ আমি আগামীতে আর হজ নাও করতে পারি রাসুলের দেখানো পদ্ধতি মোতাবেক আমরা এখন হজ করি মানে কি হজ হবে না এই আমাদের ব্যক্তিগত এবাদাতে গুলো এই ব্যক্তিগত এবাদতগুলো রাসুলের দেখানো পদ্ধতি মোতাবেক না করলে যদি না হয় তাহলে আমার পরিবার আমার সমাজ আমার সংস্কৃতি আমার রাষ্ট্র আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার আন্তর্জাতিক সম্পর্ক সেখানে যদি রাসুলকে অনুসরণ না করি তাহলে কি আমি ইসলামকে পরিপূর্ণ হিসাবে স্বীকার করে নিয়েছি এই জন্য বলি ইসলাম কোনো অপূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলাম কোন ইনকমপ্লিট ধর্ম নয় এটা একটা পরিপূর্ণ জীবন বিধান এর যতটুকু বিধান যেখানে রয়েছে মানুষের সাধ্য অনুযায়ী ততটুকু বিধান সেখানে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ তবে একটা কথা মনে রাখবেন বিভ্রান্তি দূর করার জন্য বলছি আপনার এবাদত পালন করার জন্য আপনি যতটা জবাবদিহি করতে হবে আপনার অন্যান্য অন্য এবাদাত অন্য অন্য যেগুলো সামগ্রিক ফরজে যে আইন নয় ফর যে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা একরকমের হবে না এই জন্য অর্থনীতি আপনি চাইলেই পরিবর্তন করে ফেলতে পারবেন না আমরা সবাই চাই যে সুদমুক্ত অর্থ ব্যবস্থা চালু হোক জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন হোক এর মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য কাজ করা হোক দরিদ্র গোষ্ঠী জনগোষ্ঠী যারা রয়েছে অবহেলিত এবং সামাজিকভাবে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগেই এগুলো ব্যবস্থাপনা করে তারপরে এগুলো মানে ই করা হোক খরচ করা হোক আমরা চাই কিন্তু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যোগে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগত আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব ব্যক্তিগত দায়িত্ব অবহেলার জন্য আমাকে জবাবদিহি করতে হবে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই দায়িত্বগুলো পালন কেউ না করে তাহলে আমাকে জবাবদিহি করতে হবে না করবে কে রাষ্ট্র কিন্তু আমার নসিহত করতে হবে রাষ্ট্রের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে আমার নসিহত করতে হবে যে আপনারা এটা করেন একজন মুসলমান হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে যা যা করা দরকার এগুলো আপনারা করেন রাসুলের রেখে যাওয়া আইন বিধানগুলো আপনারা সংসদে পাশ করেন সে অনুযায়ী দেশকে পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্কগুলো রাসুলের দেওয়া সরিয়াদ রাসুলের দেওয়া মারহাজ মোতাবেক পরিচালনা করেন আমরা নুসিহত করব আমরা দোয়া করব তাদের হেদায়তের জন্য জালা রবরা আলামী যেন তাদেরকে হেদায়ত দান করেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন সমাজ পরিচালনা করছেন অর্থনীতি চালাচ্ছেন সমাজনীতি চালাচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে দিনের সঠিক বুঝ করেন এবং সেই দিনের সঠিক বুঝগুলো তারা যেন সাধ্য অনুযায়ী যেন রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করতে চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা দীর্ঘায়িত করব না আমরা যারা আসলের নামে বিভিন্ন কাজ করি আমাদের মনে রাখা উচিত রাসুলের অধিকার মানে হচ্ছে রাসুলকে বিশ্বাস করা এবং রাসুলের রেখে যাওয়া পালন করা সবশেষের দুটো ৬৫ নম্বর আয়তাল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মানে রাসুল সালকে তোমাদের বিচার ফয়সালার ভার প্রদান না করবে অর্থাৎ রাসুলের দেওয়া বিধান মোতাবেক তোমার বিচার ফয়সালা না করবে এবং তার কাছে পরিপূর্ণভাবে ওসাল্লিমু তাসলিমা আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ করা মানে হচ্ছে তার বিধিবিধানগুলোকে গ্রহণ করে নেওয়া তিনি যেগুলো দিয়েছেন সেগুলোকে গ্রহণ করে নেওয়া এর বাইরে আল্লাহ রসুলের বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধান মোতাবেক যেমন এবাদত চলে না তেমনিভাবে রাসুরের দেওয়া বিধানের বাইরে কোন মহামারত সামাজিক বিধিবিধানও চলবে না সম্মানিত উপস্থিতি আরেকটি আয়াত যেটিকে বলা হয় আয়াতুল ইমতেহান পরীক্ষার আয়াত এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হবে কে রাসুলকে ভালোবাসে আর কে রাসুল আর কে আল্লাহকে বলছেন আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো তাহলে আমি রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে অনুসরণ করো আল্লাহকে ভালোবাসার দাবি করলে কাকে অনুসরণ করতে হবে রাসুলল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই আয়াতের মর্মবাণী হচ্ছে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর অধিকার দিতে চাই তাহলে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণের মাধ্যমেই সেটা দিতে হবে আল্লাহ আসাল আমাদের সবাইকে আল্লাহ এবং তার রসলের অধিকার জানার তৌফিক দান করুন বোঝার তৌফিক দান করুন আল্লাহ এবং তার অসলের অধিকারগুলো যথাযথভাবে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ছাড়াই আমরা যেন প্রদান করতে পারি আল্লাহ রব্লা আলম আমাদেরকে সে তৌফিক দান করুন আমি আমার এই কুদ্বার মধ্যে কোরআন এবং সুন্না বিরোধী যেন কথা বলে থাকি আল্লাহ তালা আমাকে যেন মাফ করে থাকেন আপনাদের স্মৃতিশক্তি থেকে যেন সেটা ভুলিয়ে দেন এবং কোরআন এবং সুননার পক্ষে অনুযায়ী যতটুকু কথা বলেছি সেই অনুযায়ী আমাদের বাকি জীবন করার তৌফিক যেন আল্লাহ তাল্লাহ দান করেন আমি হাজ আস্তফুল্লাহ আদিআল ইন মুসলিমিন